আবু হুরেরা রদেলাহ তাল্ল হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন আপন প্রতিবেশীকে কষ্ট না দেয়